আলহামদুলিল্লাহ রবমিনাতফিলাম আসহাবিয়মাইন দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক হাদী শুনছি কিতাব থেকে আজকের হাদিসটি সাহাবিয়া ওবাদ স্মুআবরণা করছেন রসুল্লাহ সালসমী সাদ করেছেন মৃত্যু সম্পর্কে একটা হাদিস মৌত সম্পর্কে মানে আহাব্বালিকা আল্লাহ আহাব আল্লাহ আহ যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে দেখা করতে পছন্দ করে খুব আগ্রহী থাকে আল্লাহ তালাও তার সঙ্গে দেখা করতে আগ্রহী থাকেন ওমান কার্লাহ কার হাল্লাহ ল আর যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে দেখা করাটাকে পছন্দ করে না আল্লাহ তালাও তার সঙ্গে দেখা করাকে পছন্দ করেন না কল এসু আউবাদ হিরাজ আল্লাহ আনহুন মাউত। আয় শারদ আনহা রাবির সন্দেহ হয়েছে বর্ণনাকারীর তিনি বলেন হয়তো আয় সারাদি আল্লাহ আনহা বা ওনার যে একজন বিবি তখন বললেন ইয়ার ইনাক আমরা সবাই তো অপছন্দ করি অর্থাৎ মরতে চাই না মানুষের মধ্যে নেচারালি মৌতের ব্যাপারে একটা ভীতি কাজ করে এখন তাহলে কে আছে যে আমি মরে যাই আল্লাহর সঙ্গে দেখা হোক এরকম অপেক্ষায় আছে এটা তো ন্যাচারালি আসে না কি করা যায় তখন তিনি বললেন লাইসাদা কিনা এরকম নয় ওলা ন্যাচারালি প্রত্যেক মানুষের মধ্যেই মৃত্যু ব্যাপারে একটা ভয় থাকে কিন্তু মোমেন বাকি যখন তার মৃত্যুর সময় হয় আল্লাহ তালা তাকে খবর পাঠিয়ে দেন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি তার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন এই খবরগুলো যখন তাকে পাঠানো হয় এগুলো যখন তাকে কিছু শোনানো হয় ফলেই সেইগুলো হাবুইমি মা আমা তখন তার কাছে মৌতের কষ্ট মৌত সম্পর্কে ভয় সব দূর হয়ে যায় এবং এই মৌতে যে কষ্ট আছে কুল্লু নরসিন্দা এখাতিল মউত প্রত্যেক নর্সেরই একটু মৃত্যুবরণ করতে গিয়ে যে কষ্ট হয় যে স্বাদ আসে এটা গ্রহণ করতেই হবে ওইটা তার কাছে তখন সহ্য করার মতো এর যে বড়োটা সে পাবে ওইটাকে হজম করার মতো মজবুতি তার হয়ে যায় তখন তখন সে আগ্রহী হয়ে যায় কত তা তাড়াতাড়ি সে আখেরাতের দিকে যাবে এত সম্মান তার জন্য অপেক্ষা করছে জান্নাতের এত নিয়ামত অপেক্ষা করছে এত মেহমদারি অপেক্ষা করছে তখন সেই তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যায় ওই সময় হয় আহাব্বা কাহ আল্লাহ আহাব্বাল্লাহলে কাহ তখনই ব্যাপারটা ঘটে যে সে আল্লাহর সঙ্গে দেখা করতে অধীর আগ্রহী হয়ে ওঠে এবং আল্লাহ তালা তাকে গ্রহণ করার জন্য তাকে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হয়ে থাকেন ওয়াইনাল কাফেরা ঈদ হাদা বুসি ওকুবাতিহি আর যখন কাফের আবার কোনো কোন সেন্সে যারা নন প্র্যাকটিসিং যারা ভালো ইসলামের আমল করে না ফাজের এই সমস্ত লোকগুলোও যখন তাদের কাছে মহতের আখ্যান দিয়ে মতের সময় তাদেরকে খবর দেওয়া হয় কি আগাব কি শাস্তি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছেন মৃত্যুর পরে সে জাহান নামে যাবে এই খবর যখন তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় মৃত্যুর আগেই ফেলে সেই একা হইলে হিমিমা এমামা তখন তার কাছে এই যে মৃত্যুর ঘটনা তারপরে কি হবে এই তার চেয়ে আর কষ্টকর জিনিস আর কিছু থাকে না তখন সে কিছুতেই মরতে চায় না কিছুতেই মরতে চায় না কিছুতেই সে মৃত্যুকে তখন গ্রহণ করতে চায় না সকারে হা লেখা আল্লাহ লেখা আহ সে আল্লাহ তালা সঙ্গে দেখা করতে চায় না সে মৃত্যু বরণ করতে চায় না আল্লাহ তালা আগ্রহী নন তাকে কাম করতে তাকে আল্লাহ তালা সাক্ষাৎ করতে কিন্তু আল্লাহ তালা আগ্রহী নন তার অর্থে এই নয় যে তার মৃত্যু হবে না মৃত্যু হয়ে যাবে নাফসিন কলু নফসিন সেটা ঘটবেই আল্লাহ তালা তাকে মোবারকবাদ জানিয়ে তাকে ওয়েলকাম করার জন্য সেটা করবেন না কিন্তু তার মৃত্যু তার শাস্তির জন্য তার জাহান নামে যাওয়ার জন্য কবর আজ হওয়ার জন্য এগুলো সব হয়েই যাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি দিনদার হলে ইমানদার হলে মিনা সালহীন যদি হয়ে যায় তার জন্য মৃত্যুটা প্রথম দিক থেকে একটু ভয় লাগলেও পরে যখন ফেরেস তারা সুসংবাদ দেয় সে খুশি হয়ে যায় তাড়াতাড়ি চলে যেতে চায় আল্লাহ তালার কাছে আচ্ছা কিছু কষ্ট হবে এটা আমি হজম করি আর কাফের তো এমনিতেই মরতে চায় না আরও যখন তাকে বলা হয় যে তোমার সামনে কী আসছে জানো তখন সে তো আরও ঘাবড়িয়ে যায় কোথায় পালাবে কি করবে সে আল্লাহ তালার সঙ্গে দেখা করবে না কারণ শাস্ত্রী আর শাস্ত্রী তাকে মোকাবিলা করতে হবে এই যে দুই রকমের লোকদের মৃত্যু এক রকম নয় আমরা দেখলাম যে সবারই নিঃশ্বাস চলে গেলো সবারই রোসল দেওয়া হচ্ছে সবাইকে কবর দেওয়া হচ্ছে কিন্তু দুইজনের মৃত্যু দুই রকম হয়েছে একটি মৃত্যুর বিনিময়ে সে যাচ্ছে এক অনন্ত জিন্দগির অফুরন্ত স্বাদ এবং খুশি এবং আরাম আয়েস এনজয় করতে আর আরেকজন যাচ্ছে সীমাহীন দুর্ভোগ পোহাতে আজাব এবং কঠিন জিন্দগিটার সামনে এই যে দুই রকমের মৃত্যু আল্লাহ তারা এগুলো সম্পর্কে কোরআনে পাকে অনেক বলেছেন এবং দুটা বলেই আমরা যারা মুসলিম আছি আমরা যেন ভালো মৃত্যুর তামান্না করি ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আরো অনেক সুসংবাদ আল্লাহ নিশ্চয়ই যারা বললো যে আল্লাহ আমাদের রব এই কথা স্বীকৃতি যারা দিয়েছে এই কথা সাক্ষ্য যারা দিয়েছে এই কালিমাতু শাহাদা দ্বারা পড়েছে ইমাম যারা এনেছে এবং এই ইমানের দাবি পূরণ করতে গিয়ে তারা মজবুতির সাথে থেকেছে ইস্তেকামত করেছে ইমানের পথে দিনের পথে সেরাতের পথে তারা দিন রাত প্রচেষ্টা থাকার চালিয়েছে এই দিনদারি জিন্দগি যাপন করেছে তাদের মৃত্যুর সময় তাতানাজ আলী হিমুল মালা ইকা ফেরেস্তগন তাদের কাছে চলে আসেন নাজির হয়ে যান কেন ফেরস্তারা আসেন তাকে সুসংবাদ দিতে তাকে সাহস জোগাতে তাকে সহমর্মিতা দেখাতে তাকে সঙ্গ দিতে তাকে উৎসাহিত করতে আল্লাহ তাহাফু তোমার মহতের ভয় করছো তোমার কোনো ভয় নেই একদম নিশ্চিন্তে থাকো ও আল্লাহ তাহানু কোনো দুশ্চিন্তাগ্রস্ত হইও না ও আফসিরুবিল জানা বরং চো এই দুনিয়া থেকে যাওয়ার পরেই তো জান্নাতের সুসংবাদ তোমার অপেক্ষা করছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তি কুন্তুম তু আদম যে জান্নাতের ওয়াদা আল্লা তালা তোমাদেরকে করেছেন নেকে আমল করলে এত সুন্দর জান্নাত দেওয়া হবে সেই জান্নাত তোমার ইন্তজারে আছে হুররা তোমার ইন্তজারে আছে থরে থরে সাজানো নেয়ামও তোমার ইন্তজারে আছে তুমি চলে আসো তাড়াতাড়ি এখন এখানে বাড়িঘর ছেড়ে ছেলে মেয়ে আসে সবাই থেকে বিদায় নিতে হবে এটাও তো একটা কষ্ট এক লাখ কবরের জন্য থাকতে হবে তখন ফেরস্তারা তার মানে আরও ফার্দার আগ্রহ জোগাই দেন উৎসাহিত করেন তুমি আমাদেরকে দেখো নেককার লোককে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে সাহায্য করে দিনের পথে তাকে তারা উৎসাহিত করে বিপদ আপত্তি করে অনেক আল্লাহর হুকুমে তারা তাকে প্রটেকশন দেয় তার সঙ্গে থাকে আমরা দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম এখনো আছি ইন্তেকারের পরেও থাকবো আখেরাতের ময়দানে যত স্টেশন আছে তুমি কবর একলা থাকবে না আমরা আসি তোমার সাথে একলা ছেড়ে দেওয়া হবে না আমরা তোমাকে সঙ্গ দিয়ে নিয়ে যাব। পোলসেরাত পার হতে তোমাকে আমরা হেল্প করব। তোমাকে ডান্নাতের গেইটে পৌঁছিয়ে দেবো তুমি একলা না তোমার তোমার কোনো ভয়ের কারণ নেই এত ভরসা তাকে দেয় এত সুখবর তাকে শোনায় তারা আল্লাহ তালার পক্ষ থেকে ওলা কুমফি হামার সাহি আনফুসুকুম ওলা কুমফি হামাতার দাউন এরপরে ফেরেস তারা তাকে সেখানে জান্নাতে সুসংবাদ দেয় জান্নাতে গিয়েও তারা বলবে এই যে আসুন জান্নাতে চলে এসেছেন কি মনে খেতে চায় কোনটা উপভোগ করবেন এনজয় করবেন যেটা চান যেটা মনে চায় যেটা আহ্বান করবেন যেটা জন্য কল করবেন সব চলে আসবে নুজুলাম মিন গাফুর রাহিম যে রব অত্যন্ত গাফুর গুনা মাফ করেন যিনি যিনি অত্যন্ত দয়ালু সে আল্লাহ আপনার জন্য এত সুন্দর মেহমানদারি রেডি করে রেখেছেন আপনি আর দেরি করবেন না চলে আসেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আপনার ইন্তজারে আসেন সোফান এই কথা শোনার পরে আর মোমেনের মৃত্যু ভয় লাগবে আর দুনিয়া থাকতে মনে চাইবে তখন সে সেদিকে চলবে কিছু কিছু ঘটনা আসবে পরে কিভাবে মোমেন উদ্বেলিত হয়ে যায় আনন্দিত হয়ে যায় যে আখেরাতে এত সুন্দর ওয়েলকাম তার জন্য রেডি করে রাখা হয়েছে এত সুন্দর প্রস্তুতি তার জন্য করে রাখা হয়েছে এই জন্য বান্দাকে ফেরজ তারা খুব সুন্দর করে আহ্বান করেন হাদিস এসেছে ইন্ডাল মেলায় রুহমেন মোমেনের রুহকে লক্ষ্য করে ফেরজ বলেন উখরুজি আইয়া তুহার রুহ তই বাহ হে পবিত্র রুহ বেরিয়ে আসো তাড়াতাড়ি বেরিয়ে আসো দেরি করে লাভ নাই ফিল যার সাথে তৈ একটা পবিত্র শরীরে তুমি বসবাস করছিলে এই শরীরটাকে আবাদ রেখেছিলে এই শরীরটাকে তুমি ব্যবহার করেছিলে এখন এই শরীরের ডিউটি শেষ হয়ে গেছে তোমাকে এখন অন্য জগতে চলে আসতে হবে উখরুজি রাইহান হাদিসে এসেছে চলে আসো তুমি তুমি আল্লাহর রহমত পাওয়ার জন্য সুগন্ধি এবং এই সমস্ত মেহমানদারি ওখানে চলে আস আর এই রবির কাছে আসো মোটেই রাখস নন ওই রবির কাছে আস যে রব তোমার প্রতি রাজি হয়ে আছেন খুশি হয়ে আছেন আল্লাহ থেকে আহ্বান আসবে যে নবস আল্লাহ তালাকে রব হিসাবে খুশি হয়ে গেছে আল্লাহ আল্লাহ করতে গিয়েছে খুশি না অবশ্যই খুশি রি রবা আমরা খুশি তো তুমি চলে আসো রা তুমি খুশি হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে সেগুলো পেয়ে আর আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন ফাদ খুলি ফেবাদি তুমি আমার খাঁটি বান্দাদের দলের মধ্যে তুমি ঢুকে যাও এই তোমার নাম লেখানো হয়ে যাবে তুমি নেককারদের সঙ্গে তোমার হাসর হবে তাদের অন্তর্ভুক্ত হবে আর ওয়াদ খুলি জান্নাতি আসো তুমি চলে আসো জান্নাতে দেওয়ার জন্য চলে আসো তুমি জান্নতে চলে যাবে যাও তুমি জান্নাতের দিকে এই কথা শোনার পরে আর মোমিন দেরি করবে দর্শক মণ্ডলী এখন একটা বিরতি চলে আসবে বিরতির পরে আমাদের আলোচনা আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখবো আবিল্লাহ দর্শক মন্ডলী নে মৃত্যু এবং গুনাগারের মৃত্যু কেমন ভাবে হবে এই বিষয়ে যে হাজিজ আমরা শুনে আসছিলাম এবং সে প্রসঙ্গে আলোচনা আমরা দেখেছি নেক কারের জন্য আল্লাহ তালা ইন্তেন ফের পাঠিয়ে দেন সংবাদ নিয়ে আল্লাহ তালা তাকে সুসংবাদ দেন এবং তখন মাইয়ে দুনিয়া থেকে যেতে আর ইত্যস্ত করে না বরঞ্চ যাওয়ার জন্য আগ্রহী হয়ে যায় আহাবালেখা আল্লাহ আহাব আল্লাহ লেখা তখন সে এত আগ্রহী হয়ে উঠে তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তালাও তার সঙ্গে দেখা করতে আগ্রহী আগ্রহী হয়ে থাকেন তার অপোজিট যখন গুণাগার গাফের বেদিন অবিশ্বাসী বা তথাকথিত মুসলিম নামে মুসলিম ছিল কিন্তু কোনো দিনই জিন্দগি যাপন করতে অভ্যস্ত হয়নি তার জিন্দিগি ছিল অমুসলিমের মতই গুণা অপকর্মে দিন রাত ব্যস্ত থেকেছে এই সমস্ত লোকদের ব্যাপারে এরকম এত শান্তিদায়ক আরামদায়ক মৃত্যু হবে না তাদের ব্যাপারে আল্লাহ তালা সুরাল হাসরে এরসাদ করেছেন যে লা লাইস্তা আসাবুল না যারা জাহান্ন আর জান্নাতি তারা কি একরকম হবে প্রশ্নই আসে তাদের সঙ্গে ডিফারেন্ট সুরাল জাহ ইয়ার একই সম্বর আয়তে আল্লাহ তালা তাদেরকে কিভাবে ডিল করবেন সে কথা বলছেন আম হাসিবাল্লাহ যারা দিন রাত অপকর্মে লিপ্ত থেকেছে ফেসকে ফুজুরে জীবনটাকে ব্যয় করেছে দুনিয়াকে ভরে তুলেছে তারা কি মনে করেছে যে আমি তাদেরকে ওই রকম ডিল করবো ওইরকম মনে করবো ওইরকম ব্যবহার করব যেভাবে আমি ইমান দার আর নে কর্মকারীদেরকে ব্যবহার করেছি প্রশ্নই আসে না সেভাবে হিয়াহুম আমাদের জীবন তাদের মৃত্যু কি এক হবে জীবন যেহেতু তাদের দুই রকম ছিল তাদের জীবন ছিল উল্টাপাল্টা কাদের তাদের মৃত্যু হবে অন্য রকম এক রকম হতে পারে না এবং হাদিসি এসেছে যখন গুনাগারে মৃত্যু হয় তখন তার মৃত্যুর ফেরিস্তাকে দেখে রুহ পালায় শরীরের ভিতরে আনাচে কানাচে চলে যায় যাতে করে মৃত্যু ফেরস্তা হাত দিয়ে রুহটাকে সহজে টেনে আনতে না পারেন রুহ ছড়িয়ে ছিটিয়ে কি কোন কোন হাদিসি এসেছে নোখের আঙ্গুলের ভিতরে গিয়ে পালায় লুকায় তখন ফেরস্তারা মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে রুহকে টানেন আর রুহ লুকাইতে চায় তারা টানেন রুহ লুকাইতে চায় টানা টানে চলে অনেকক্ষণ নাজে আতে কর্কা সিরোনাজে এত শুরুতে আল্লাহ তালা বলেছেন ফেরেস তারা এখন হাত ঢুকিয়ে দিয়ে তাদের রুগুলোকে টেনে ছিঁড়ে ছিঁড়ে আনার চেষ্টা করবে এমনভাবে রুহ ছিঁড়ে ছিঁড়ে আসবে এক্সাম্পল আরেকটি হাদিসে এসেছে তার এক্সাম্পল হচ্ছে আপনি যদি একটা পাটের বস্তা চিনিত না পাটের বস্তা বলেন না আপনারা এই বস্তার ভিতরে যদি একটা তীর ঢুকান তীর তীর দেখেছেন তীরের মাথাটা মধ্যে এরকম একটা তারা ইয়ে থাকে না সোজা টেনে বের করেন সোদা বের হয়ে আসবে কী হবে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে বের হবে বস্তার যে সুতোগুলো আটকিয়ে গেছে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে এইরকম করে তার রুহটা ছিঁড়ে ছিঁড়ে এভাবে আসবে এইরকম টানাটানি করে নিয়ে আসা হবে রুহ তারা ডাক দিবেন এই খাবি বেরিয়ে আস আল্লাহ গজবের শিকার হওয়ার জন্য আল্লাহর আজাবে নিবতিত হওয়ার জন্য বেরিয়ে আস আর এই কথা বলবে আর টেনে টেনে নিয়ে আসবে এইভাবে গুণাগারদের যখন রুফ টানাটানি করে বেরিয়ে আসবে তাদের যে কি কষ্ট হবে তারা চাইবে না আল্লাহ তালার সঙ্গে দেখা করতে মৃত্যুর পরেই তাদের বারোটা বাজবে তারা বুঝে গেছে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছিলেন আলার গজব থেকে কোনো কোনো সময় বেঁচেও গেছে এখন আর বাতার কোনো সুযোগ নেই তারা এটা বুঝতে পেরেছে এই সব মানুষই তখন ইমান আনতে চায় বেঈমানটা সবগুলো ইমান আনতে চাইবে সব কাফের ইমান আনতে চাইবে তখন আল্লাহ তালা ইমান আনা সুযোগ দেবেন গড় শুরু হয়ে গেছে শেষ নিঃশ্বাসের টান পড়ে গেছে সাক্ষ শুরু হয়ে যায় তখন কোনো ব্যক্তিকে ইমান আনতে দেওয়া হয় না তার কোন ইমান কবুল করা হয় না ঠিক তেমনি গুনাগার তথাকথিত মুসলিম সারা জীবন পাপের মধ্যে ছিল এখন তো করতে চাইলেও তাকে তো অবা করতে দেওয়া হবে না ইন্দেলু তা যতক্ষণ তার গাড়গড়া শুরু না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তবা কবল করেন এখন আমরা আসি যে আমরা কীভাবে এই অপমৃত্যু খারাপ মৃত্যু থেকে বাঁচতে পারি কীভাবে আল্লাহ তালা আমাদেরকে একটা ভালো মৃত্যু দান করবেন যে মৃত্যু আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাবে এই মৃত্যুকে আমাদের তামান্না করা ঠিক নয় অবশ্যই মৃত্যুই তামান্না করা উচিত তো কেউ কেউ বলবেন কথা চিন্তা করাই ভালো না এটা কেউ কেউ আছে এটা চিন্তা করতে চায় না কয়েও কথা বলেন না অন্য কথা বলেন এটা কিন্তু বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাশ্চাত্য জগতে ইউরোপ আমেরিকায় সেখানে প্রচলিত আছে কেউ যদি সেখানে নন মুসলিমরা কোনো এক সমাবেশে থাকে বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে কথাবার্তা বলছে কোনো প্রসঙ্গে তারা মৃত্যুর কথা আলোচনা করতে চায় না কেউ যদি বলে যে আজকে অমুক মারা গিয়েছে এভাবে হয়েছে এই ঘটনা সেই ঘটনা ওই প্রসঙ্গ বাধ্য অন্য প্রসঙ্গ নিয়ে আসো মৃত্যুর কথা তারা আলোচনা করতেই চায় না শুনতেও চায় না ওটা বলো না অন্য কিছু বলো কিন্তু আমাদের দিন আমাদেরকে মৃত্যুর কথা বেশি আলোচনা করতে বলে ঠিক জিনিসটাকে বেশি করে আলোচনা করো যেটা সমস্ত মজাকে নিঃশেষ করে দেবে এই কথা বেশি আমাদের তাম মনের ভিতরে বেশি নিয়ে আসো সারাদিন মনে করা যে আমি যে কোনো সময় মৃত্যু পরণ করে ফেলতে পারি যত বেশি মনে করব তত আমার লাভ তত আমার কল্যাণ এই জন্য আমরা তামান্না করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে একটা নেকরের মৃত্যু দান করেন কিভাবে তা হবে তার আসবাব হসনুল খাতেমা হসনুল খাতেমা মানে সুন্দর সমাপ্তি জীবনের সুন্দর সমাপ্তি কিভাবে ঘটতে পারে একটি নেক কারের মৃত্যু আমি কিভাবে বরণ করতে পারি আল্লাহ তালা আমার নসিবে রাখেন তার জন্য আমি চেষ্টা করতে পারি এই জীবনে আমার সুযোগ আছে কোরআন হাদিয়ে এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে অনেক গাইড করা হয়েছে অনেক সুন্দর সুন্দর তরিকা শিখিয়ে দেওয়া হয়েছে যে এই কাজগুলো করলে আশা করা যায় একজন ব্যক্তির জীবনে সুন্দর মৃত্যু তার নসীব হতে পারে এক নম্বরে আমরা যে আয়াত পড়েছিলাম সুরা ফুসেরাতে তিরিশ নম্বর আয়াতে সেখানে আমরা শুনেছি আল্লাহ তালা বলেছেনমান দাররা যখন আল্লাহকে অভ হিসাবে মেনে নিয়ে তারা ইস্তেকামত করে তখন তাদেরকে আল্লাহ তালা এই সুন্দর ফেরেস তারা এসে খবর দেয় ওয়েলকাম করে এই কথাগুলো আসলো তাই না তাহলে আমাদেরকে আল্লাহ তালার দিনের উপরে ইস্তেকামত অর্জন করতে হবে দিনের উপরে ইস্তেকামতের অর্থ কি তো সেইদের ভিত্তিতে সুন্নতের উপরে শরীয়তের উপরে জীবন জীবনযাপন করা কোন অবস্থাতেই যেন আমরা ইসলামের পথ থেকে বিচ্যুত না হয়ে যাই হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকা কবিরা গুণা থেকে দূরে থাকা প্রত্যেকটি ওয়াজেব ফরাজ আস্তে আস্তে সুনত নফর মুস্তাহাবাতের দিকে চলে আসা একজন মমিনের জিন্দিক যাপন করার জন্য যতটুকু মজবুতি সহকারে থাকা দরকার এই ইস্তেকামত হলো তার অর্থ এটা প্রথম আমরা পেলাম যে ইশতেকামতের জিন্দিগি অর্জন করতে হবে আমি খুব জান্নাতে যেতে চাই ভালো মৃত্যু চাই কিন্তু জীবনের মধ্যে আমল নেই ইশতেকামত নেই দিনের পথে মজবুত করে টিকে থাকি না তাহলে হলো না তাহলে এক নম্বর হচ্ছে ইশতেকামত দুই নম্বর হচ্ছে তাকুয়া ইসা কামাতের সঙ্গে তাকুয়া সম্পর্ক আসে তাকুয়া আর একটু কন্টিনিউয়াসলি আর একটু উঁচু মান অর্জন করার জন্যে আল্লাহ তালা যে বলেছেন এল তাকহা হাক্কাত ইল্লা ও আন্তসলমান আল্লাহকে খুব বেশি ভয় করা আল্লাহর ভয় দিলটার মধ্যে ভর্তি করে রাখা আল্লাহর ভয় ভীত থাকা তাহলে এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আল্লাহ তালা কাছে আমাদের নাজাত হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর ভালো মুসলিম না হয়েও মৃত্যু করো না ভালো মুসলিম মানে ওই যে একটু আগে ইস্তেকামতে কথা এসেছে দুটোর পাশাপাশি আল্লাহ তাকো আমনের মধ্যে থাকা আর আমলের মধ্যে ইসতেকামত থাকা এ দুটো জিনিস আমরা এখন শিখলাম এরপরে আরও বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তী সেশনে আলোচনা করার চেষ্টা করব আমাদের সেশনটি শেষ হওয়ার আগে আমরা দিয়ে একটি প্রশ্ন আপনাদের থেকে নেই আর বাকিগুলো পরের সেশনে শোনার জন্য আপনি একটু বললেন আল্লাহ কেউ জানে না আল্লাহ আমরা যে আল্লাহ রবুল আলমিন পৃথিবীকে সৃষ্টি করেছেন শুক্রবারের দিনে এবং ধ্বংস করবেন শুক্রবারের দিনে তো এই ব্যাপারটা কতদূর সঠিক আর কি আমরা এটা শুনেছি আর কি যেমন আদম আলিয়াল্লামকে আল্লাহ শুক্রবার সৃষ্টি করেছিলেন এবং শুক্রবার তার মধ্যে অনুষ্ঠিত হবে এটা বোঝা গেল কোন শুক্রবারে হবে এটা কি বোঝা গেছে এটাই যে কে আমত কবে হবে এটা কেউ জানে না সেজন্য শুক্রবারে হাদিস সহি ঠিক কিন্তু কোন বছর কতদিন হবে আরো কত সময় বাকি আছে এটা কেউ বলতে পারবে না স্টিল এটা রয়ে গেছে আমাদের সময় শেষ হয়ে গেল আমরা ইনশাল্লাহ ভালো মৃত্যু পাওয়ার জন্য কি করণীয় দরকার আমরা দুটো বিষয় আলোচনা করেছি বাকিগুলো আমরা পরবর্তী শেষে আলোচনা করবো আবিল্লাহি তফিক আসসালাম আলাইকুম আহমতুল